শ্রোতা মন্ডলী আসসালামিক আপনাদের সামনে যে বিষয়কে লক্ষ্য করি কথা বলার ইচ্ছা করেছি সে বিষয়টি হলো কুপ্রবৃত্তি ও মন্দ স্বভাব থেকে দূরে থাকা উচিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে রোজাদার ব্যক্তি মিথ্যা কথা বলা এবং মিথ্যার অনুকূলে কাজ করা ত্যাগ করবে না তার পানাহার ত্যাগের কোনই মূল্য আল্লাহর নিকটে থাকবে না সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার এই হাদিসটির দ্বারা রসুল্লাহ সাল্লাম আমাদেরকে সজাগ করে দিয়েছেন বা সতর্ক করে দিয়েছেন যে আমরা যেন আমাদের রোজার সংরক্ষণ করি রোজার যেন সম্মান রক্ষা করি রোজাকে যেন আমরা অবহেলা না করি রোজার অবস্থায় যেন আমরা অশ্লীল কথা বার্তা বা কাজে লিপ্ত না হই তাই এই হাদিসটির দ্বারা আমরা কতকগুলি উপদেশ পাচ্ছি এবং শিক্ষা পাচ্ছি সেই শিক্ষণীয় বিষয় থেকে কয়েকটি কথা सामने तुले धरब एक नम्बर विषय हलो मुसलिम व्यक्तर करतब्य हे से जान महा चारित्रिक गुणवल गुणान्वित कुप्रवृत्ति और मंद स्वभाव दूरे सर जाए खासकर रोजार अवस्था दुई नम्बर उपदेश ह ज मुस्सलिम व्यक्ति के तर रोजार नेकब নষ্ট করা হতে সতর্ক করা দরকার যেন তার রোজার নেকি বা পুণ্য নষ্ট না হয়ে যায় আর আমরা রোজার অবস্থাতে বা অন্যান্য অবস্থায় যেন আমরা গালি গালাজ না করি কাউকে খাস করে নিজের বাড়িতে নিজের স্ত্রীকে নিজের সন্তান সন্ততিকে বা ভাই বোনকে আমরা যেন অশ্লীল ভাষায় গালি না দিই বা বন্ধু বান্ধবকে কেন যে হাদিসের মধ্যে এসেছে রসল্লা সাল্লি সাল্লাম বলেছেন শিবাবুল মুসলিম রহমাতুল্লাহ গ্রন্থে উল্লেখ করেছেন যে মুসলমানকে গালি দেওয়া ফাঁসে কি ও পাপ এবং তার সাথে লড়াই করা লড়াইয়ে লিপ্ত হওয়া হচ্ছে কুফুরি কাজ তাহলে আমরা দ্বন্দ্ব করা থেকে গালি গালাজ করা থেকে ঝাটি থেকে রোজার অবস্থায় বা অন্যান্য অবস্থায় দূরে থাকব বিরত থাকব। কেন যে এইসব দ্বারা এইসব কর্মের দ্বারা আমাদের রোজার অপমান করা হয় রোজা রোজার সম্মান করা হয় না সুতরাং আমরা গালিগালি থেকে বা অপকর্ম থেকে বা অশ্লীল আচরণ থেকে আমরা সদা সর্বদা দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে সৎ পথে চলার सच्चरित्र निजे मध्य बजाय रखार तौफिक दान करें असलिकम वरहि वरक